আয়সাহ রাজিউল্লা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি ও নবী সলাল্লা আলিয়াল্লাম একই পাত্রের পানি নিয়ে জানাবাতের কোসুল করতাম আব্দুর রহমান ইবনে কাশিম রহমতুল্লাহ তার পিতার সূত্রে আইশাহ রাজিউল্লা তালা আনহা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেন